শুধুমাত্র বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাসগুপ্তর লেখা মস মাই অর্কিড হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম ১৯৭৩ সালে কলকাতা শহরে ইতিহাস নিয়ে মাস্টার্স করলেও সাহিত্য চর্চায় ছিল তার প্রথম প্রেম যার ফল গত পনেরো বছর ধরে সাহিত্য রচনা করে চলেছেন তিনি দু সালে তার রহস্য গল্প সংকলন কালো ঘুড়ির জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান শিশু কিশোর একাডেমি পুরস্কার আমাদের আজকের গল্প মসমাই অর্কিড আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ভয়ে ভয়ঙ্কর বইটি থেকে গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আমি शुरू हिमद्री किशोर दासगुप्त लेखा मसमाई अर्किड शिलड़े शीतर शुरूते ही बेस ठंडा पड़े धुतर पर गए गला बंधु कोट कान ढाका लाल बुलेट टुपी पड़े पुलिस बजार मेले शेष विशेलें नकुरबू বেঞ্চে পাশে পড়েছিল সান্ধ শিলং টাইমস কাগজটা পড়া হয়ে গেছে বাড়াপানি লেকে বাইচ ফেস্টিভ্যাল গারো পাহাড়ে ধস নেমেছে অরফান হাউস থেকে গতকাল একটা বাচ্চার চেরাপুঞ্জিতে বেড়াতে গিয়ে নিখোঁজ এছাড়া কাগজে কোনো খবর নেই কাগজ পড়ার পর চুপচাপ বসে চারদিক লক্ষ্য করছিলেন তিনি পুলিশ বাজারের এই অঞ্চলটাকে শিলং এর প্রাণ কেন্দ্র বলা যায় রিং রোড চারপাশে অনেক রাস্তা এসে মিলেছে চারপাশে শীত শীতবস্ত্রের দোকান ফুটপাথে খাসি বিক্রেতারা বসে থাকে রঙিন শাল আর অর্কিডের পশড়া নিয়ে সারাদিন এ অঞ্চলে টুরিস্টদের ভিড় লেগে থাকে তবে সারা দিন পর সে ভিড় ফাঁকা হয়ে এসেছে দোকানপাটের ঝাঁপ বন্ধ হচ্ছে ফুটপাথের বিক্রেতারাও তাদের মালপত্র গুটিয়ে রওনা দিচ্ছে দূরে খাসি গ্রামের দিকে পাহাড়ি সব শহরেই সন্ধে নামলে রাস্তা ফাঁকা হয়ে যায় শিলং শহর আর তার আশেপাশের অঞ্চলগুলো বাবুর কাছে নতুন নয় প্রতি বছর এ সময় দিন কয়েকের জন্য শিলংয়ে আসেন তিনি কিছুটা কাজের জন্য কিছুটা চেঞ্জের জন্য একলাই আসেন কলকাতায় তার এক আয়ুর্বেদ ওষুধের দোকান আর ছোট একটা বই প্রকাশনা সংস্থা আছে শিলং হল বনৌষধির স্বর্গরাজ্য খাসি পাহাড় গারো পাহাড়ে অজস্র ভেষজ লতাগুল্ম মেলে যা পৃথিবীর অন্য কোথাও মেলে না বাবু এখানকার বনজঙ্গল থেকে সেসব সংগ্রহ করে নিয়ে যান এছাড়া অর্কিড সংগ্রহেরও নেশা আছে তার শিলংয়ে নানা রঙের বিখ্যাত অর্কিডও তাকে এখানে টেনে আনে দিনচারেক হল তিনি শিলংয়ে এসেছেন এবার লতা আর অর্কিডও সংগ্রহ করেছেন প্রচুর নকুরবাবুর মন বেশ খুশি আরও একদিন রেস্ট নিয়ে তিনি গৌহাটি হয়ে কলকাতা ফিরবেন নকুরবাবুর তাড়াতা তেমন কিছু ছিল না আরো বেশ কিছুক্ষণ বসার পর নকুরবাবু যখন উঠলেন তখন রাস্তা জনশূন্য দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে ফুটপাথের দোকানিরাও নেই রাস্তার আলো জ্বলে উঠেছে আর তার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদরে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে চারপাশ হোটেল বেশ কিছুটা দূরে সেখানে যাওয়ার জন্য একটা নির্জন রাস্তা ধরলেন তিনি কিছুটা এগোবার পর হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার পাশে গোলাটে ল্যাম্পপোস্টের নিচে লাল কালো ডোরা কাটা খাসি চাদর মুড়ি দিয়ে বসে আছে এক বৃদ্ধ তার সামনে রাখা ছোট খাটো পিচবোর্ডের বাক্সে অর্কিডের পসরা পাশ দিয়ে যাবার পথে কৌতূহলবশত তার অর্কিডের পশরার সামনে দাঁড়ালেন নকুরবাবু মুখে অসংখ্য বলি রেখাময় বৃদ্ধ তার উদ্দেশ্যে বলল नकुरबाब खूब खासी भाषा अर्थ गुड इवनी देखते लागल लेडीज स्लिपर ब्लू वेंडा शिलंगर विख्यात सब अर्किड वक्से रखा तब ए सब तर संग्रह हठात एक वक्से खड़े विछाना रखा अद्भुत जिन देखते रंग घोर रक्तबर्ण संख्य प्रत्येक आकृति देखे नकुरु बे अबागुलटीमिटी हेसे जवाब न नकुरबाब जा? वृद्ध बोल मोरा अर्थात चेरा पुंजी मसमई केवर भेतरे मसमई गुहागे गैन नकुरून कई जिनि देखो वृद्ध हेसे बल না দেখারি কথা কুড়ি বছরে জিনিস একবার জন্মায় তাছাড়া পথে গুহায় ঢোকে সে পথে ও জায়গাতে পৌঁছানো যায় না গুহা অনেক বড় অন্য পথে সেখানে যেতে হয় লুকুরবাবু অর্কিড গুলো ভালো করে দেখার জন্য সেই বাক্সের দিকে হাত বাড়াতে গেলেন संगे संगे वृद्ध बक्सा छो मेरे को चुप करबागल मानसर बस कमे जाए खेले बस कम संस्कृत आयुर्वेदिक प्राचीन पुथीतेधरण कि कथा पढ़े ठीक ही क्यों क्यों एसब्स कर ले नकुरु कथा विश्वास करें बस अब कमे ना कि लोकटा संस्कार विश्वास अथवा खद्धर के प्रलुब्ध करते कथा तब जिनिटा देखे नकुरबाब मन हल कैकटस ना सत्यो अर्किड हो रिसेह কোন বইতে এই অর্কিডের ছবি দেখেননি তিনি বয়স কমার গল্প বলে দাম বাড়িয়ে লাভ নেই কি দাম নেবে বলো বৃদ্ধ জবাব দিল না না দাম বাড়াচ্ছি না হাজার টাকা দিলেও এ জিনিস এখন আমি কিছুতেই বেচবো না আমার নিজের কাজে লাগবে আপনি যদি সত্যি এই জিনিস চান তবে কাল বিকালে মসমাই কেভের কাছে সেভেন সিস্টার্সের কাছে ঠিক সন্ধ্যা নামার আগে চলে আসুন আমি আপনাকে গুহায় নিয়ে যাব যত খুশি আপনি অর্কিড কালেক্ট করবেন নকুরবাবু তার কথার জবাব না দিয়ে ছাড়া করতে চান না তার জন্য অনেক দূর ছোটেন তাকে চুপ করে থাকতে দেখে বৃদ্ধ বলল কি ভাবছেন গুহায় যেতে আপনি ভয় পাচ্ছেন তাহলে পাওয়া হবে না বাবু তার কথা শুনে বললেন। না ভয় পাচ্ছি না এখানকার অনেক কেবে আমি একলাই ঘুরেছি কিন্তু ওখানে গেলে তোমাকে পাবো তো তাহলে যাব ওখানে উজ্জ্বল চোখে বৃদ্ধ বলল হ্যাঁ নিশ্চয়ই থাকবো নিশ্চয়ই থাকবো আপনি আশ্চর্য হয়ে যাবেন ওখানে গেলে আমি আপনার জন্য অপেক্ষা করব ও অঞ্চলে বেশ কিছু অন্য ভেষজ গাছও আছে গেলে সেগুলো অন্তত সংগ্রহ করা যাবে এই ভেবে এবং বৃদ্ধের শেষ কথাগুলোর মধ্যে এমন একটা আহ্বান ছিল যে শেষ পর্যন্ত নকুরবাবু সেখানে যাবেন বলেই রাজি হয়ে গেলেন বৃদ্ধের বলি রেখাময় মুখে আরো হাসির রেখা দেখা গেল সে একবার শুধু বলল আমি লোক আমি ছিনিতাম আপনি রাজি হবেন কথাগুলো বলে সে তার জিনিসপত্র গোছাতে শুরু করল বাবু ফেরার পথ ধরলেন বেশ কিছুটা এগোবার পর বাবুর খেয়াল হলো लोकटार नामधाम तो किलो ना आई लैपोस्टर कड़े लोस्ट दाड़ी वृद्ध चले गुकुरबाब पर दिन दोपुर बलार मध्य पोछलें मसमईते हाथ समय কারণ জঙ্গল থেকে নিজের প্রয়োজনে বেশ কিছু উদ্ভিদ সংগ্রহ করবেন তিনি খাসি পাহাড়ে অবস্থিত এ জায়গাতে আগেও তিনি এসেছেন উঁচু জায়গার মাথার উপর দাঁড়িয়ে আছে পাইন রড অ্যান্ড বাঁশ ইত্যাদি গাছের ঘন জঙ্গল তাছাড়া নানা ঝোপে ঝাড়ে বৃক্ষ কাণ্ডে নানা ভেষজ লতাগুল্ম আর অর্কিডের সমারোহ তো আছেই কাছেই मसमई केसम्स से जलप्रपात आकाशे बड़ विचित्र मेघमुक्त झकझके आकाश औरणे आबादलधारे बृष्टि जी बृष्टि चिर सबुज रखे इखानकार प्रकृति के पुष्ट कर पहाड़े बुकथे नेमे आसा दूध सदा असंख्य जलप्रपात के তৈরি হয়েই এসেছিলেন নকু বাবু। সঙ্গে বর্ষাতি ছাতা ভেষজ উদ্ভিদ সংগ্রহ করার জন্য পলিথিনের ব্যাগ তাছাড়া জল শুকনো খাবার ইত্যাদিও তার সঙ্গেই আছে বিকেল হতে ঘণ্টাখানিক বাকি জঙ্গলে ঢুকলেন তিনি কাজ মিটিয়ে ঠিক সময় যাবেন কাছেই সেভেন সিস্টার্সে জঙ্গলে ঢুকে প্রয়োজনীয় গাছগাছড়ার সন্ধান করতে লাগলেন তিনি তিনি যখন বেশ অনেকটা ভেতরে প্রবেশ করেছেন হঠাৎ তিনি ওপরে তাকিয়ে দেখলেন বিরাট একখণ্ড কালো মেঘ উপস্থিত হয়েছে জঙ্গলের মাথায় চেরাপুঞ্জিতে এই ঘটনা হামেশাই ঘটে অন্ধকার নেমে এলো চারপাশে আর তারপরেই শুরু হল মুষল ধারে বৃষ্টি বর্ষাতি আর ছাতা মাথায় একটা গাছের তলায় দাঁড়িয়ে নকুরবাবু নিজেকে বাঁচাতে লাগলেন হঠাৎ তিনি দেখলেন কয়েক খাত তফাতে গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা লোক পরনে বিবর্ণ হয়ে যাওয়া একটা লংকোট মাথায় একটা হ্যাট যদিও টুপিটা देखते लगल लोकटाई प्रथम मुख खुले जिज्ञेस कर ली टूर नकुरु जवाब ना ठीक আমি কিছু গাছ গাছরা সংগ্রহ করতে এসেছিলাম ওষুধ তৈরিতে কাজে লাগে তারপর একটু থেমে বলল। আমিও আপনারই মতন গাছগাছরা খুঁজি লোকটার কথা আর কথা বলার ঢং দেখে এবার তাকে ঠিক ভবঘুনি টাইপের মনে হলো না নকুর বাবুর লোকটা যেন একটু ইতস্তত করে এরপর নকুরবাবুর পাশে এসে দাঁড়াল তাকে থেকে নকুরবাবু বেশ খানিকটা অবাক হয়ে গেলেন লোকটার মুখ আর হাতের ধবধবে সাদা রং বলে দিচ্ছে লোকটা বিদেশি ভারতীয়দের চামড়া এত ভরসা হয় না নকুরবাবু জানতে চাইলেন আচ্ছা আপনিও কি ভেষজ শাস্ত্র চর্চা করেন আমি দেশে এসেছি মানে এসেছিলাম কোথা থেকে এসেছিলাম মানে আপনি এখন এখানেই থাকেন হ্যাঁ এখানেই থাকি অনেক বছর ধরে বাইদবে আমার নাম উইলিয়াম তবে সেবাবু বললেন ফেরা হলো না কেন এখানেই সংসার পেতেছেন নাকি বই লেখার কাজটা শেষ হয়নি সে জবাব দিল সংসার আমার নেই আর বইলেখার কাজও শেষ হয়ে গেছিল জানেন কত নতুন নতুন তথ্য সংগ্রহ করেছিলাম তাতে মানুষ জানলে উপকৃত হতো কত নতুন নতুন কথা লেখা ছিল কাজে বইটা কি ছাপাবার আগেই তো প্রথম কথাটা সম্পূর্ণ করলো না লোকটা তারপর একটু চুপ করে থেকে বলল আচ্ছা আপনার তো প্রকাশনার ব্যবসা আছে তা আপনাকে বইটা দিলে আপনি ছাপাবেন নকুরবাবু জবাব দিলেন দেখা ভালো হলে নিশ্চয়ই ছাপাবো তা সেটা এখন কোথায় বলল ভালো হলে ছাপবেন জানেন ওতে এমন সব উদ্ভিদের কথা লেখা আছে সবাই চমকে যাবে আসলে ওর ব্যাপারে জানতে গিয়েই তো আবার কথা শেষ করল না লোকটা একটু বিষণ্ণ কণ্ঠে বলল পাণ্ডুলিপিটা না আমার কাছে এখন নেই ওটা মসমাই কেভে রাখা আছে আনতে হবে তা আপনাকে আমি পাবো কিভাবে নুকুরবাবু একটু ইতস্তত করে বলেই ফেললেন কথাটা আজ আমি মসমাই কেভে যাবো আসলে সে কারণেই এখানে আসা একজন নিয়ে যাবে আচ্ছা আপনি তো এখানকার উদ্ভিদ নিয়ে কাজ করেছেন এমন কোনো অর্কিড দেখেছেন যা লাল বলের মতো দেখতে যা মসমাই কেবে পাওয়া যায় লোকটা প্রশ্ন শুনে যেন বিস্মিতভাবে তাকিয়ে থাকলো বাবুর দিকে তারপর বলল হ্যাঁ দেখেছি ওটা ওখানেই পাওয়া যায় আপনি নিশ্চয়ই শিলংবাজারে কোনো খাসি বৃদ্ধর কাছে ওটা দেখেছেন আর সেটা সংগ্রহ করতেই তার আমন্ত্রণে এখানে এসেছেন কে তাইতো বিস্মিত নকুরবাবু বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক তাই কিন্তু আপনি জানলেন কিভাবে একটু চুপ করে থেকে লোকটা বলল আপনি আমার লেখাটা পড়লে উত্তরটা পেয়ে যেতেন আচ্ছা আমি এখন চলি এই বলে লোকটা নকুরবাবুকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে হঠাৎই যেন বোনের মধ্যে মিলিয়ে গেল। গেল। লোক যেমন তেমনি চলেও চাই মনে মনে ভাবলেন বাবু। বৃষ্টি ধরেছে আকাশ আবার ফর্ষা নুকুরবাবু কিছুক্ষণ লোকটার কথা ভেবে পা বাড়ালেন বোনের বাইরে যাওয়ার জন্য সেভেন সিস্টার্স ফলস জায়গাটা নকুরবাবুরা মসমাই কেভের গুহা মুখ থেকে বেশ খানিকটা দূরে একটা প্রকাণ্ড গহবরের গা বেয়ে বর্ষনিক চেরাপুঞ্জির সাতটি দুধ সাদা জল ধারা নেমে গেছে পাতালের দিকে তাই এ নাম সেভেন সিস্টার্স জলপ্রপাতের কাছে একটা উঁচু জায়গাতে সেই লোকটার প্রতীক্ষা করছিলেন নকুরবাবু दूरे खासी पहाड़े सूर्य अस्त जाभा बने कि दूर निर्जन बस ठंडा बतास बैते शुरू कर दी अपूर्व शांत सौंदर्य बिराज कर मध्य अंधकार नामे से लोकता ठीक आस निकटवर्ती खास ग्राम माइल दूर से नकूरक्षण देखते पेलें लाल कलो से खासी शाल गए घास बन भेजे गकुर बाबू सामने दाड़ी से बोल खूब मुखे हम শেষ বিকেলের আলো এসে পড়েছে তার মুখে সেই আলোতে নকুরবাবুর মনে হল এই লোকটাকে গতকাল কুয়াশা মাখা ল্যাম্পোস্টের আলোতে যত মনে হয়েছিল রেখাগুলো যেন তেমন আর নেই লোকটাকে প্রৌঢ় বলা যায় নকুরবাবুও তাকে খুব জানিয়ে বললেন খুব যাক তুমি তাহলে এলে নাম কি? জানা এবার রাওনা দেয়া যাক আস আস আস নুকুরবাবু অনুসরণ করলেন তাকে লোকটা গিয়ে দাঁড়ালো জলপ্রপাতের খাদের কিনারে নকুরবাবুর উদ্দেশ্যে একবার শুধু বলল দুটো জলপ্রপাতের মধ্যে দিয়ে ধাপ করল নকুরবাবু তার পেছন পেছন নামতে লাগলেন পাপ হস্কালেই অবধারিত মৃত্যু দুপাশে জলপ্রপাতের জলের ছিটেতে ভিজে যাচ্ছে দেহ প্রায় একশো ফুট নিচে নেমে দাঁড়ালো লোকটা পাথুরে দেওয়ালে দেওয়াল হাতড়ে একটা করতে উন্মোচিত হলো একটা গহবর অন্ধকার বিরাজ করছে ভেতরে এই তাহলে গুহামুখ নকুরবাবুকে নিয়ে প্রবেশ করলো ভেতরে তখনই বাইরে ঝুপ করে অন্ধকার নামলো। ভেতরে ঢুকে লোকটা একটা মশাল জালিয়ে নিয়ে চলতে শুরু করল সুরপিল গুহা মাথার উপর ছাদ অনেক জায়গাতে এমন নিচু যে অনেক সময় হামাগুড়ি দিতে হচ্ছে দেওয়ালগুলোর সাথে সাথে বরফের মতো ঠান্ডা মাঝে মাঝে ওপর থেকে নেমে এসেছে স্তম্ভের মতো চূনা পাথরের ঝুড়ি নিঃশব্দে এগোতে থাকলো লোকটা একবার শুধু নকুরবাবুর প্রশ্নের জবাবে সে জানালো যে সেখানে পৌঁছতে ঘন্টা খানেক সময় লাগবে পর নানা করে চলার ঘণ্টা খানিক তখন কাহিল অবস্থা মতো কাবা এবার যেন নিশ্চিন্ত হয়ে বলল আমরা এসে গেছি আর এরপরে ধীরে ধীরে চওড়া হতে শুরু করল গুহা মুখ। থমকে দাঁড়িয়ে বললেন আচ্ছা এই জামাটা কোথা থেকে এলো লোকটা মুহূর্তের জন্য একবার সেদিকে তাকিয়ে বলল আমি জানি না আসুন তাড়াতাড়ি উপস্থিত হলেন মাথার উপর ফাটল বেয়ে আবছা চাঁদের আলো ঢুকছে সে ঘরে তারা সে ঘরে পা রাখতেই এক ঝাঁক বাদুর ডানা ঝাপটে মাথার উপর ফাটল দিয়ে বাইরে মিলিয়ে গেল। গেলুর প্রাণীটা এখানকার প্রায় সব গুহাতেই থাকে ঘাবড়ালেন না প্রৌঢ় খাসি লোকটার মুখে হাসি ফুটে উঠল সে বলল এই সেই জায়গা এই বলে সে মশালটা নিচের দিকে ধরে আলো ছড়ালো মাটিতে সেখানে ছড়িয়ে আছে নানা আকৃতি পাথর বিস্মিত নকুরবাবু দেখলেন তাদের খাঁজে খাঁজে জন্মে আছে বলের মতো অসংখ্য সেই উদ্ভিদ তবে তাদের রং ধপধপের সাদা দেওয়ালের গা থেকে ঝুলছে বেশ কিছু নকুরবাবু বললেন কিন্তু এদের রং সাদা কেন মত্তকাবা হেসে জবাব দিল রং ধরবে সুন্দর করে রং ধরবে চাঁদ ভালো করে ওপরে উঠুক সেই আলো গুহায় ঢুকলে রং ধরবে তার আগে কাউ দা ওদের ছোবেন না রং ধরলে ওগুলো সংগ্রহ করে বেরবো এখান থেকে কিছু কিছু উদ্ভিদ আলো পেলে তবেই রঙিন হয় এই ব্যাপারটা জানা আছে নকুরবাবুর তিনি জায়গার চারপাশে তাকালেন আরো কয়েকটা গুহাপথ বেরিয়েছে নানা দেওয়াল থেকে হঠাৎ একটা কোণে চোখ আটকে গেল তাঁর সেখানে দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে একটা নরকাল চমকে উঠে নকুরবাবু বললেন ওটা কার কঙ্কাল দেখছি আয়তো লোকটা এখানে এসেছিল বেরোতে পারেনি। নকুর বাবু গিয়ে দাঁড়ালেন কঙ্কালটার সামনে লোকটা ঠিকই বলেছে কঙ্কালটা অনেক পুরনো চুনের প্রলেপ জমেছে তার গায়ে থেকে বেরিয়ে লম্বা আর ওরকমই চওড়া সম্ভবত মৃদু লোকটারই জিনিস হবে কৌতূহল বশত নকুরবাবু সেটা তুলে নিতেই সেই খাসি লোকটা বলে উঠল। ওখান থেকে চলে আসো চাপের বাসা আছে ওখানে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে এলেন বাবু মত্ত কাবা এতক্ষণে মশালটাকে পাথরের খাঁজে গুঁজে একটা বেশ উঁচু পাথরের উপর পা থেকে মাথা চাদরে মুবাবু এগিয়ে এসে সেই পাথরের নিচে মত্ত কাবার মুখোমুখি একটা নিচু পাথরে বসলেন তার চারপাশে পাথরের খাঁজে ফুটে আছে থোকা থোকা অসংখ্য সেই বলের মতো অর্কিড नुकुरबू अर्किन तक मनोनिवेश्सारिगे अनेक पुरान मुखटा इटे गुलते ना पेड़ चालान दिले बैगर भेतरे पर देखा जा नकुरबू प्रतीक्षा करते लगल का फाटल दिए घर ढोके सारा शब्द नहीं चादर मुख ढुमे चाँदर आलो धीरे धीरे घरे ढुकते शुरू करकुरबाबू এক দৃষ্টি তাকিয়ে আছেন অর্কিডগুলোর একসময় চাঁদ যখন মাথার উপর উঠল তখন সেই আলোতে ভরে উঠল গুহা কিন্তু নকুরবাবু দেখলেন কোন অর্কিড এই ঠিক রং ধরল না চাঁদের আলোতে সেগুলো শ্বেত পাথরের বলের মতো দেখাচ্ছে রং ধরছে না কেন মত্তকাবাকে ডাকবেন পাথরের উপর ভর দেওয়া ছিলেন হঠাৎ তার মনে হলো হাতটা কেমন যেন অবশ লাগছে হাতটা তিনি তুলে ধরতেই দেখলেন এক অদ্ভুত ব্যাপার মতো অংশ দুটো পেছিয়ে ধরেছে তার কবজি আর তার প্রান্ত ভাগ দুটো প্রবেশ করেছে তার চামড়ার ভেতরে আসলে ওই ফিতের মতো অংশ দুটো চোষক নল যা ধমনী থেকে নিঃশব্দের রক্ত ছুষে নিয়ে রং ধরাচ্ছে মসমাই অর্কিডে আর এই বড় মুহূর্তেই তিনি অনুভব করলেন তার গোড়ালিতে ঘাড়ে শরীরের সমস্ত খোলা জায়গায় একই রকম অসারতা এমন ভাবে কুড়োতে লাগলো নকুর বাবু ছুঁড়ে ফেলে দেওয়া লাল অর্কিড গুলো সবগুলো মিলিয়ে গোটা ছয়ক হবে সেগুলো কুড়িয়ে নিয়ে সে নকুর বাবুর মুখি দাঁড়ালো চাঁদের আলো এসে পড়েছে তার মুখে সেই আলোতে জল জল করছে তার চোখ ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠেছে বলে বলেছিলাম না চাঁদের আলো ফুটলে রং ধরবে অর্টে কথাগুলো বলি একটা অর্কিড মুখে পুরে ছিবতে লাগল তার নকুর বাবুর রক্ত আতঙ্কে চিৎকার করে উঠলেন নকুরবাবু অট্টহাস্য করে উঠল মত্তকাবা সেই বৈশ্বাচিক হাসি প্রতিধ্বনিত হতে লাগল পাথুরে দেওয়ালে সামনে একটা গুহামুখ দেখে আতঙ্কে দিশে হারা হয়ে নকুরবাবু ছুটতে শুরু করলেন সেই পথে পেছনে শোনা গেল মত্তকাবার কণ্ঠস্বর কোথায় কোন আর তার সঙ্গে সঙ্গে সেই বিভৎস হাসি পাগলের মতো গুহাপথ ধরে পাথরে ধাক্কা খেতে খেতে অন্ধকারে দিকশূন্যভাবে ছুটতে লাগলেন নকুরবাবু পাথরে অনুরণিত হচ্ছে সেই কণ্ঠস্বর বাঁচার শেষ চেষ্টা করার জন্য নকুর বাবু একটা পাথর কুড়িয়ে নিলেন সে কাছে এলেই সেটা ছমে মারবেন বলে ঠিক সেই সময় ছায়া বলে উঠল আসুন আমাদের সঙ্গে আসুন নইলে আপনি বাঁচবেন না তার লোকটা আবার বলে উঠল তাড়াতাড়ি মত্ত কাবা আপনাকে অনুসরণ করছে ও এলে আপনাকে আর বাঁচানো যাবে না তাড়াতাড়ি আসুন তার কণ্ঠশ্বাসনে চিনতে পারলেন নকুর বাবু কোথায় ঙ্গ কত গুহামুক অতিক্রম করে ছুটে চললেন তিনি শুধু ছুটতে ছুটতে নুকুরবাবুর একবার যেন মনে হল সেই ছায়া মূর্তি দুটোর যেন মাটিতে পা পড়ছে না তারা না। দিনের বেলা ট্যুরিস্টরা এ পথে মসমাই কেবে ঢোকে নকুর বাবু তাকালেন তাদের দিকে লোকটার মুখে আত্মতৃপ্তির হাসি সেটা বাবুকে বাঁচানোর জন্য তবে ওর দেহ আছে লাল মসমাই অর্কিড ওর দেহকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে এই অর্কিড ওকে বৃদ্ধ থেকে যুবক করে তোলে সে জীবন মৃত্যুর মাঝামাঝি থাকা ভয়ঙ্কর এ কি সে বলল মত্তক কাবার সে শিকার গতকালই ওকে এখানে এনেছিল সে ঠিক কুড়ি বছর আগে যেমন আমি ওর শিকার হয়েছিলাম যেমন আপনি হতে যাচ্ছিলেন তবে আপনি ফিরলেন আমাদের দুজনের আর ফেরা হল না নিখোঁজ হওয়ার ফেরা হবে না কেন লোকটা এরপর বলল ওই দেখুন শুক উঠেছে আলো ফুটবে শিলং পাহাড় থেকে আজই নেমে যাবেন আপনি ও পিছু ধাওয়া করতে পারে मिले गिरण देखा दिल खी पहाड़े मैं ট্রেনের কম্পার্টমেন্টে বসে সহযাত্রীদের সঙ্গে গল্প করছিলেন নকুরবাবু গৌহাটি স্টেশন থেকে কলকাতাগামী রাতের ট্রেন ছাড়বে ছাড়বে করছে খাসি পাহাড় থেকে শিলং হয়ে বেলা বেলি গৌহাটি নেমেছেন তিনি ভয়টা তাঁর এখন অনেকটা কেটে গেছে তার মনে হচ্ছিল মসমাই কেবের ঘটনাগুলো যেন নিছক একটা দুঃস্বপ্নই ছিল তিনি বেশ গল্পই করছিলেন বাইরে ট্রেন ছাড়ার আগে লোকজনের হাঁক ডাক ব্যস্ততা নকুরবাবুর মুখোমুখি জানলার পাশে বসে থাকা এক যাত্রী বাইরের দিকে তাকিয়ে বাবুর উদ্দেশ্যে হঠাৎ বলে উঠলেন আরে দেখুন দেখুন কি সুন্দর ক্যাকটাস। ক্যাক্টাস বাবু জানলার বাইরে তাকালেন কয়েক হাত তফাতে ভিড়ের মাঝে लाल कलो खासी शाल गए जड़िए दाड़ियाबू चीनते मर तो कबा जो तारय आरो कमे गाय युवक ही बला जाए রাতের প্ল্যাটফর্মে শিকার এসেছে সে তাকে দেখার সঙ্গে সঙ্গে সঙ্গে ট্রেন ও তুলে উঠে চলতে শুরু করল বিস্মিত সহযাত্রী প্রশ্ন করলেন কি হল মশাই নুকুরবাবু জবাব দিলেন আমার আবার ঠান্ডা লাগার ধাত আছে তো তাই বন্ধ করে দিতাম সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাসগুপ্তর লেখা মসমাই অর্কিড গল্প পাঠে দীপ উইলিয়াম স্পেন্সার মির मत्तर भूमिका श्रीजगन्नाथ बसु ट्रेनर ज्या्री अमरत्य नुकुरबाब चरित्रे और गल्पे सूत्रधार हम अग्नि धनी परिकल्पना और स्पेशल एफेक्टे शुभदीप पर्वपरिचालन दीप और गधूलि पोस्टर डिजाइन एस्टेरिस्क सोशल मीडिया पब्लिसिटी डिजाइन अलतमसिंव गधूलि शेष हल हिमद्री किशोर दासगुप्प्तर लेखा मसमाई अर्किड आगामी सप्ताहे एक रोमाचकर गल्प नहीं हाजिर हो सन्डे ससपेन्स